অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালো আছেন কোরআনিক মূলনীতির এই অনুষ্ঠানে আপনাদের কেমন লাগছে আশা করি আল্লাহর কোরআন তো ভালো লাগারই জিনিস তবে যার অন্তর ই মান যত বেশি থাকবে কোরআন তার তত বেশি ভালো লাগবে এটাই স্বাভাবিক যিনি কোরআনের জন্য মনকে যত বেশি প্রশস্ত করে দেবেন কোরআনের জ্ঞান তত বিপুল বিক্রমে তার অন্তরে প্রবেশ করবে মধ্যে আল্লাহ বলেছেন কোরআনের সাথে তাসবি দিয়ে মিনাস আনজালামিন আকাশ থেকে তিনি পানি বর্ষণ করেছেন বর্ষণের পর ফসায়েলাত অনেকগুলো উপত্যকার ভেতর দিয়ে পানি প্রবাহিত হয়েছে বেকদারে হা প্রত্যেক উপত্যকার নিজের পরিমাণ অনুসারে প্রশস্ততা গভীরতা অনুসারে যার যত বেশি গভীরতা প্রশস্ততা সেখানে তত বেশি পানি প্রবাহিত হয়েছে যার যত কম সেখানে কম প্রবাহিত হয়েছে ঠিক কোরআনিক বৃষ্টি হৃদয়ের উপরে যখন বর্ষণ হয় হৃদয় যার যত বেশি বড় প্রশস্ত যত বেশি কোরআনকে সে গ্রহণ করার জন্য হৃদয়কে প্রস্তুত করে সেই পরে মানে কোরআনের দিয়ে বয়ে যাবে বিভক্ত এত হিংসা জিজ্ঞাসা কেন মুসলিমদের মাঝে এটা কেন হচ্ছে আজকের মুসলিমরা এত দলে বিভক্ত কেন এত রাষ্ট্রে বিভক্ত কেন যত অপমান কেন মুসলিমদের উপরে অনেকেই ইসলামের ব্যাপারে সন্ধিয়ান হন যে আসলে ইসলামটাই কেমন মুসলমানদের এই দুরবস্থা কেন ইনশাল্লা আজকের এই মূলনীতিটি কোরআনিক এই মূলনীতি জানলে আপনি বুঝবেন যে কেন মুসলমানদের সেই অশান্তি আর কেন অমুসলমানদের সেই মুসলিম দেশের মতো আজকে সে অশান্তি নেই দুইয়ের মৌলিক পার্থক্য কি এটা জানতে হবে মুসলিমরা ভালো দেখেই ভালো হওয়ার কারণেই তাদের এই অশান্তি কারণ মুসলিমদের আখেরাত আছে জান্নাত আছে অনন্ত সুখ আছে কোনো শান্তি নেই তাদের আখেরাত রাখা হয়েছে শুধু শাস্তির জন্যে আজাবের জন্যে দুনিয়ারে কদিন আর শাস্তি দিয়ে কি লাভ আল্লাহ তালা দুনিয়ারে কদিন তাদেরকে একটু শাস্তি মুক্ত রাখলেন যেহেতু ভয়ঙ্কর এবং অসীম শাস্তি শুরু হয়ে যাবে কিছুদিন পরে মৃত্যুর সাথে সাথে এই জন্য পৃথিবীতে তাদের উপরে আজব গজব কম আসবে আসবে অল্প। কিন্তু মুসলিম যারা তাদের যেহেতু আখেরাতে তাদের মুক্ত থাকতে হবে পরিষ্কার থাকতে হবে এই জন্য যা করবে দুনিয়া তেলা দিয়ে দিবেন অধিকাংশ ক্ষমা করে দিবেন আর কিছু কিছুভাবে সাজা দুনিয়াতে দিয়ে দিবেন দেখুন আল্লাহ তালা কত সুন্দরী বলেছেন আমাদেরকে সুরাহান আমি আয়াত এই আয়াতে এই মূলনীতির ঘোষণা করা হয়েছে এটি জানলে আমাদের জন্য সহজ হয়ে যাবে কুল হুয়াল মিন আল্লাহ বলছেন বলোল কদের আল্লাহ শক্তি রাখেন আলাইকুম তোমাদের উপরে প্রেরণ করতে আজাহাবান কোনো শাস্তি কোন টর্মেন্ট পানিশমেন্ট নাজিল করতে তিনি শক্তি রাখেন তিনি সর্বশক্তিমান শাস্তি নাজিল করতে পারেন মিন ফোঁকে কম তোমাদের উপর থেকে ওপর থেকে কোনো পাথর বর্ষণ হতে পারে মিটিউরের স্টেরয়েড বর্ষণ হতে পারে উপর থেকে কোনো টর্নেডো নাজিল হতে পারে উপর থেকে কোনো সায় বিনা চিৎকার যেটা সহ্য করার ক্ষমতা মানুষের ব্রেনের নাই মানুষ কয়েক ডেসিবেল পর্যন্ত শব্দের তরঙ্গাঘাত সইতে পারে কিন্তু অতিমাত্রায় যে শব্দ তরঙ্গ মানুষের ব্রেন দিয়ে ঢুকে সেটা অতিমাত্রিক হলে মানুষের হার্ট ফেটে গিয়ে মানুষ মারা পড়ে আল্লাহ তো সেই আওয়াজ দিয়ে বহু জাতিকে মেরে ফেলেছিলেন তো সেই আওয়াজ উপর থেকে শাস্তি স্বরূপ পাঠাতে পারেন ফো কিকম উপর থেকে আরও জানা অজানা কত শাস্তি আল্লাহর কাছে আছে সেগুলো তিনি দিতে পারে ইচ্ছে করলে আরো কত কত শাস্তি জানা অজানা তিনি দিতে পারেন অথবা তোমাদেরকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত করে বিভিন্ন নেতার অনুসারী বানিয়ে জাতির জন্য সত্য আবার মুসলিমদের জন্য সত্য যখন মুসলিমরা সেরাতে মুস্তাকিম থেকে বিচ্ছত হবে তাদের উপরে শাস্তি আসবে শাহী বুখয়ারি শাহি মুসলিম এই আয়াতের তাফির যেখানে হয়েছে সেখানে ইমাম বুখারি ইমাম মুসলিম হাদিসটা নিয়ে এসছেন যা আল্লাহ যখন এই প্রস্তাব করলেন এখানে তিনটি প্রস্তাব প্রত্যেক জাতির একটা উত্থান পতন আছে নবীদের উম্মতরা আসমানি দিন পালন করতে করতে এক পর্যায়ে তারও দিন থেকে বিচ্ছুত হয়ে গেছে অতীতে ইহুদিরা একাত্তর দল হয়েছে খ্রিস্টানরা বাহাত্তর দল হয়েছে উম্মতে মোহাম্মদীয় তিহাত্তর দল হবে শাহী হাদিসে রয়েছে তো এই যে একটা পাপ তারা করবে তাদের পতন কালে তখন একটা শাস্তি তো দিতে হবে যেহেতু তারা মুসলিম শাস্তিটা যেমন কোনো অপরাধীকে বিচারক বলে অপরাধী যদি তার বিশ্বস্ত হয় বা কোনো গুরুত্বপূর্ণ ভালো লোক হয় কিন্তু অপরাধ করে ফেলেছে যে যখন তোমার ও পাপাচারে লিপ্ত হবে তখন একটা শাস্তি আমি দেব উপর থেকে শাস্তি যেটা আমি দিই সেটা নেবা কিনা উপরের শাস্তি বড় কঠিন আল্লাহ উপরের শাস্তি দিয়ে বহু জাতিকে মেসাগার করেছিলেন লীতামের জাতিকে পাথর বর্ষণ করে মাটির সাথে অনেক জাতিকে তিনি শাস্তি দিয়েছিলেন এখন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে প্রস্তাব করা হল আপনি কি উপরের শাস্তি নেবেন তিনি বললেন আউজ বেওয়াজিক সাহেব বুখানি মুসলিমের হাদিস হে আল্লাহ আমি আপনার আশ্রয় চাই আমার উম্মতকে আপনি আকাশের কোনো গজব দিয়ে ধ্বংস করবেন না শাস্তি দিবেন না নবী সাল্লাহি সাল্লাম ক্ষমা চাইলেন ক্ষমা কারণে আল্লাহ সেটা তুলে নিলেন আচ্ছা ঠিক আছে আকাশের শাস্তি দিব না অমিন্ত হাতে আরো জুলে কমনি অথবা তিনি তোমাদেরকে শাস্তি দিবেন তোমাদের পায়ের নিচ থেকে ব্যাপক ভূমিকম্প দিয়ে সুনামে দিয়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চল তলিয়ে দিয়ে তোমাদেরকে শাস্তি দিবেন। এটা নিবা এটা শুনেও নবী সাল্লাহিসাল্লাম বললেন ভাগ বাটোয়ারা করে দিতে পারেন আর বিভিন্ন নেতার পিছনে গিয়ে ইমামের পিছনে গিয়ে পীরের পিছনে গিয়ে ভাগ হয়ে গেলে সাধারণত এক ভাগ আরেক ভাগের সাথে শত্রুতা করে এক দল আরেক দলকে মারে এক দলের সাথে আরেক দলের বিরাট দ্বন্দ্ব হয় এই শাস্তি নেবেন নবীল সাল্লাম বললেন হ্যাঁ জাহান এই শাস্তিটা সহজ প্রথম দুই শাস্তি যেটা প্রস্তাব করা হলো সে দুইটার তুলনায় এটা সহজ তার মানে এটা তিনি নিলেন এগুলো প্রত্যেকটি এমন মূলনীতি কোন জাতি এগুলোর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই পৃথিবীর সর্বকালে এসব মূল মাধ্যমে মাধ্যমে আল্লাহারা মানুষের বিচার করেছেন কাউকে স্বাস্থ্য দিয়ে ধ্বংস করেছেন প্রিয় ভাই বোনেরা এখানে যে তিনটি প্রস্তাব আল্লাহ তালা করলেন তিনটির কোনো একটি নীতিই হবে উম্মদ যখন পাপে লিপ্ত হবে উম্মদ যখন নবীর আদর্শ থেকে সরে যাবে যখন আল্লা কোরআনকে বাদ দিয়ে দেবে কোরআনকে বাদ দিয়ে নিচের হাওয়ার পিছনে কুপ্রবৃত্তির পিছনে ছুটবে যেমন শুধু লোবের পিছনে মানুষ ছুটবে ও হওয়ান কামনা বাসনা কুপ্রবৃত্তির অনুসরণ করবে অদুনিয়া দেবে। আর এমন সামাজিক অবস্থা তৈরি হবে যে তুমি নিরুপায় সেখানে তখন ফেরাপ তখন শুধু নিজেকে বাঁচাবার চেষ্টা করো এমন এক পরিবেশ আসবে পৃথিবীতে শিখ চারোদিকে চলছে এক জোয়ার পথে আসন গেড়েছে ছয় পাঁচ সে পথকে মুসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবলমাত্র বাংলায় জানুন কেন মুমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল তৌহিদের প্রচার কালিমা আবেদন আজ রাত সাড়ে এগারোটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলা দেশে পিস টিভি বাংলায়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 সাহস লাগে আপনি যা বিশ্বাস করেন তার পক্ষে কথা বলতে ও হতে সাহস সাহস লাগে। লাগে মুখমুখি হয়ে উত্তর দিতে আপনার প্রশ্ন সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক শিক্ষামূলক অথবা ধর্মীয় যাই হোক না কেন যুক্তিপূর্ণ পরিষ্কার উত্তর পেতে বলে দেখুন আপনারা সাহস করে আমাকে প্রশ্ন করুন দেখুন প্রশ্ন সাহস পরবর্তী অনুষ্ঠান বাংলায় বিরতি শেষে আবারও ফিরে আসলাম করানিক চিরস্থায়ী মূলনীতি নিয়ে এগুলো প্রত্যেকটি এমন মূলনীতি কোন জাতি এগুলোর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই পৃথিবীর সর্বকালে এসব মূল নীতির মাধ্যমে আল্লাহ তা মানুষের বিচার করেছেন কাউকে বাঁচিয়ে দিয়েছেন কাউকে স্বাস্থ্য দিয়ে ধ্বংস করেছেন প্রিয় ভাই বোনেরা এখানে যে তিনটি প্রস্তাব আল্লাহ তালা করলেন তিনটির কোনো একটি নীতি হবে উম্মদ যখন পাপে লিপ্ত হবে উম্মদ যখন নবীর আদর্শ থেকে সরে যাবে উম্মদ যখন আল্লাহ কোরআনকে বাদ দিয়ে দেবে কোরআনকে বাদ দিয়ে নিজের হাওয়ার পিছনে কুপ্রবৃত্তির পিছনে ছুটবে যেমন নবী সাল্লা সাল্লাম বলেছেন একযুগ আসবে আর দুনিয়াকে প্রাধান্য দেবে প্রত্যেক বিবেকবান ব্যক্তি যে কোনো বিষয়ে একটা সিদ্ধান্ত রায় দিতে পারে সে নিজের রায়ের উপরে নিজের বুঝির উপরে খুশি থাকবে অভিভূত থাকবে যে আমার বুঝের মতো বুঝ কারোই নেই তো আমরাল্লা বুদ্ধাম হো আর এমন সামাজিক অবস্থা তৈরি হবে যে তুমি নিরুপায় সেখানে তখন ফালাই কেন তখন শুধু নিজেকে বাঁচাবার চেষ্টা করো এমন এক পরিবেশ আসবে ফিতে ফিতে বাস্তবিক এরকম একটা অবস্থার মধ্যে আমরা পড়েছি তো এই পাপের পরিবেশে একটা শাস্তি আসবেই আজকে যে মুসলিম বিশ্বে এত দল উপদল প্রত্যেকটা দেশে কত দলে এই উপদলে আমরা বিভক্ত হয়েছি এটা পাপের শাস্তি এটা একটা আসমানি আজাব একদল আরেক দলকে মারছে সরকার জনগণকে মারছে জনগণ সরকারকে আক্রমণ করছে এবং প্রত্যেক দল নিজেকে হকের উপরে মনে করে অন্য দলকে গোমরা মনে করে এবং এটা মনে করে সর্বশক্তি নিয়োগ করে তাকে নির্যাতন করছে এগুলি এই আয়াতের প্রস্তাব অনুসারে হয়েছে এগুলি শাস্তি লঘু শাস্তি এগুলির চিকিৎসা একটাই যেমনটি সোনা আল এম আল্লাহ তালা একশো দুই তিন চার আয়াতে যে বিষয়টি নিয়ে এসছেন আল্লাহর রজ্জুকে সময় মিলিয়ে একত্রিত করে ধরা সেই প্রসঙ্গে আল্লাহ বলেছেন তোমাদের উপর আল্লাহ যে নেয়ামত সেটা স্মরণ করো ইস্কুন্ত মায়দ যখন তোমরা একে অপরের দুঃশ্মন ছিলে যখন তিত থাকে না সুন্না থাকে না আম্বিয়া কেরামের আদর্শ যখন থাকে না তখন সমাজে থাকে শুধু শত্রুতা প্রত্যেকে প্রত্যেকের শত্রু কেউ কারো বন্ধু থাকে না যখন তোমরা এরকম শত্রু ছিলে। ছিল আল্লাহ তোমাদের হৃদয়কে জড়িয়ে দিয়েছেন তোমরা এই ইসলাম নামক নয়ামতের বরকতে তাহিদের বরকতে সহিতে তোমরা হয়ে গিয়েছিল ভাই ভাই সুরাহ যেমনটা বলেছেন মিল সৃষ্টি করেছেন এটা তো আল্লাহর কাজ এটা মানুষ মুসলিমরা পাবে যখন তারা তাহিদবাদী হয়ে যাবে সহি সন্ন্যাবাদী হয়ে যাবে সন্না উম্মদকে একত্রিত করে ঐক্যবদ্ধ করে আর বেদাতের কথার মুক্ত না। মুশেক কারা মিনাল্লাফর উদ্দিন আহম যারা তাদের ধর্মকে কেটে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে ওক বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়েছে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হই না আজকে আমরা একামতের দিন আল্লাহর ইসলাম ভীতি প্রতিষ্ঠিত করার জন্য যে ঐক্যবদ্ধ হওয়া শর্ত দল না করা শর্ত দল করলে আর ইসলাম আনতে পারবে না দলে দলে তো মারামারি করতে করতে সময় শেষ হয়ে যাবে ইসলাম আসবে কি করে তাহলে যেই দলীয় মনোবৃত্তি ইসলামের জন্য ক্ষতিকর যে দল ইসলামকে বিদায় করে দেবে সেই দল করে ইসলামকে আনতে চাচ্ছে এটা কি হবে হবে না ইসলাম পৃথিবীতে আসবে মুসলিমদের ঐক্যবদ্ধ চেষ্টায় মমতা সকলে মিলে ইসলামের রজ্ ধরো আপনি সবাইকে ইসলামের দাওয়াত কাউকে আমরা মুসলিম নাম দিয়েছেন এছাড়া নবী সাল্লাম বলেছেন আমি আমার রবের কাছে দোয়া করেছিলাম আমার উম্মতকে যাতে ব্যাপক দুর্ভিক্ষ দিয়ে তিনি ধ্বংস করেন আল্লা দুইটা দোয়া কবুল করেছেন কিন্তু তৃতীয় দোয়া করেছিলেন যে আমার উম্মত যাতে একে অপরকে হানাহানি মারামারি করে ধ্বংস না করে ফাম তালা এটা আমাদের থেকে রুখে দিয়েছেন এটা আমাকে দেন নাই কারণ উম্মতের পাপের মুহূর্তে একটা শাস্তি না হলে তো আখেরাত বরবাদ হয়ে যাবে মহা শাস্তি চলে আসবে আখেরাতের এজন্য জন্য গুরুদণ্ড থেকে বসাবার জন্য লঘু দণ্ড রাখতে হবে সিস্টেম পৃথিবীতে সেই জন্যই আজকে মুসলমানদের শাস্তি দেখছেন অপমান দেখছেন সারা বিশ্বে মুসলমানের দুরবস্থা দেখছেন আবু দাউদের মধ্যে একটি হাদিস রয়েছেন নবী সাল সাল্লাম বলেছেন উম্মতি হা জি হি উম্মত উন্মর হো মা আমার এই উম্মত হলো রহমতপ্রাপ্ত উম্মত সেটা কি শাস্তি আজা আবু হাফিদ দুনিয়া ফেতান তার আজাব হবে দুনিয়াতে আল ফেতান বিভিন্ন ফেতনার মধ্যে পড়বে সে নারী ফেতনায় পড়বে সুদের ফেতনায় পড়বে সম্পদের ফেতনায় পড়বে সন্তান সন্ততির ফেতনায় পড়বে বিভিন্ন ধরনের ফেতনা রাজনৈতিক ফেতনার মধ্যে পড়বে বিভিন্ন রকমের ফেতনা ফাঁসাদ পরীক্ষার মুখোমুখি সে হবে এর মাধ্যমে তার অনেক গুনা ক্ষমা হয়ে যাবে আল কাতলু তারপরে সে হত্যাকাণ্ডের শিকার হবে নিহত হবে বাস্তবে মুসলমানদের মধ্যে ডেলি দেখা যায় প্রায় কোথাও পঞ্চাশ জন নাই কোথাও একশো জন নাই একে আত্মঘাতী বিস্ফোরণে দেখা যায় একশো দেড়শো লোক নাই এভাবে নিহত হচ্ছে এদের দুনিয়ার জীবন নিয়ে নিচ্ছেন কিন্তু আখেরাত ক্লিয়ার করে দিচ্ছেন যারা ইমান আছে আখেরাতে সে বেছে যাবে অবশ্যই তো আজাবুনিয়ালু দুনিয়াতে উম্মতের শাস্তি আসবে ভূমিকম্প রূপে উম্মতের উপরে ভূমিকম্প বয়ে গেলে বুঝতে হবে আল্লাহ উম্মতকে আখেরাতের আজাব মাফ করে দেবেন মহাশাসির দিকে আল্লাহ তালাকে করা হলো মানুষ যখন জিনেমা বিচারকে একেবারে বৈধ করে নেবে অসারেবুল খুমুর আর মদ পান করবে বাদ্যযন্ত্র ব্যবহার শুরু করবে ব্যাপক হারে আল্লাহবা লঘু ভূমিকম্প দেখে যদি তহবা করে ওই তিন মহাপাপ থেকে ফিরে আসে তাহলে তাহলে মাফ করে দেবেন তাদের উপরে সবকিছু ভেঙ্গে চুরে চুর মার করে দেবেন ভূমিকম্প দিয়ে তো আগন্তুক ব্যক্তিরা জিজ্ঞাসা করলো আজাব কাঁপেরিন কাঁপেরদের জন্য এটা শাস্তি হবে তাহলে মমিনদের উপরে এই বিপদ কেন আসে যেহেতু তাদের আখের আজাব নাই এজন্য তাদেরকে পরিষ্কার পরিশুদ্ধ করার উদ্দেশ্যে দুনিয়াতে কিছু শাস্তি মার দাঙ্গা হানা উদাহরণ মারামারির যেমন দুর্বা ঘাস উত্তরের বাতাস দক্ষিণে ফেলে দক্ষিণের বাতাস উত্তরে ফেলে পশ্চিমের বাতাস পূর্ব দিকে আশ্রয় মারে পূবের বাতাস পশ্চিমের দিকে আশ্রয় মারে কিন্তু শিকড় থেকে উপায় না আর মুনাফেক কাফের হলো। একেবারে শক্ত গাছের মতো এটাকে নাাবে না কিন্তু আখের আত্মের উদ্দেশ্যে তাদেরকে পরিষ্কার আল্লাহ করে নেবেন আর কাপের গুলিতে আজাব সামনে আছে কয়দিন শুক্রুক একসাথে ধরা হবে সেই জন্যই তাদের মধ্যে আমরা আপাত দৃষ্টিতে দেখছি যে অত আজাব নেই খারাপ আল্লাহ আমাদেরকে আখেরাতের কঠিন আজার থেকে হেফাজত করুন কোরনের মূল্যে বিশ্বাস করুন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 IBANGBONDO-LOID-3096-34-09-0041-98-30-0083-CODE-VIC-CODE-IBO-BZB-22 बेमेल करेट पीस टी डटी मानव চাই মহান আল্লাহ প্রেম ও জীবন অর্জন করতে একমাত্র মোহাম্মদ আলী সাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে সাল্লাহ আলি ওয়াসাল্লাম এর সন্ন্যাসিত পাত পদ্ধতি জানতে তাই দেখুন ইস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শাহ सम्र जीवन के सफल करोजन सोन्नाथर वस्तवायन देख से सोन्ना प्रति मंगलवार रत साढ़े आठ टुन सम्प्रचार सकाल सतट देशे इस